বিস্মিল্লাহ ইনু অ্রোতা অবস্থাপিত হচ্ছে আল ইমরান আয়াত বাষট্টি থেকে আটষট্টি পর্যন্ত করেছিল হাজার জোড়া কাপড় দুই হাজার জোড়া তার মধ্যে অর্ধেক দেবে সফর মাসে অর্ধেক দেবে রজব মাসে নদীর আহ এবং তিরিশটা লোহ বর্মা তারপরে তীর যা আছে রহমাদ আব্বাস হজর ইমাম আহমদ তার মুসনাদি ইবনা আব্বাস থেকে যে তারা যদি যারা মুবাহলা করতে চেয়েছিল রসুলের সঙ্গে তারা যদি বের হতো তারা তাদের ধ্বংস হয়ে যেত মারফুয়ান ইমাম তবরানী মারফুয়ান মানে রসুল সাল আলী হাসালাম থেকে সনদ মু করে ইমাম তবরানি রেবায়ত করেছেন এই কথাটা যে তারা যদি বের হতো তাহলে জলে পুরে শেষ হয়ে যেতটুকু পড়াটা শুরু হলো। রওয়া এখান থেকে নিয়ে রওয়া আহমদ ফি এই মুসনাদি পর্যন্ত ডাক দাও যে চিহ্ন দাও রওয়া এই রওয়া রা থেকে নিয়ে মুসনাদি পর্যন্ত হলো আব্বাহসিন এই কথা বুঝতেছো এরপরে ওয়াব না আব্বাহ পর্যন্ত দেওয়া একটা আসে এরপরে আসে যে রাত এখানে যেহেতু তবরানি শব্দটা আসছে সেই রুবি করতে পারতেছি না এটাকে রাহু কাসাসুল কাস এগুলো হলো সত্য সংবাদ জায়গায় বিল মুফসিদ্দিন বাড়ানো হয়েছে তাদের হালাত এটা স্পষ্ট করার জন্য মুফসিদিন। মুফসিদ্দিন পিছনে বলছিলাম যে শরীয়তের পরিভাষায় ফাসাদ হলো আল্লাহ আল্লাহ রসুল না মানা আল্লাহ করা এটি হলো যদিও এই যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুল কে মানতেছে না করতেছে অথবা এই কুফরি কাজ করতেছে এলোকে যদি হত্যা লুন্ঠন তারপরে সংযোগ এইগুলো কিচ্ছুই না করে সে শুধু শিরিক করতেছে তা এই সেই সেই মুফছেদ আর এই ফাসাদটাকে দূর করার জন্য যদি এই কাজগুলো করা হয় আল কত তাহলে সবগুলো হবে ইসলাহ ইসলাম আলিমিদিন এই অর্থে এই এটা জহর আল ফাসাদ বাহরিদার উদ্দেশ্য আসলে এগুলোই এগুলোই আল্লাহ নাফর মানি এটি হল সবচেয়ে বড় ফেসাদ এটি হল সবচেয়ে বড় ফাসাদ সবচেয়ে বড় ফিতনা এটাই আর এটা দূর করার জন্য যা কিছু করা হবে সেটা তো হলো ইসলাহ فيه وضع الظاهر موضع المزمر قل يا اهل الكتاب ابرد كذلك دعوات ديتشن يا اهل الكتاب اري اليهود والنصارى تعالوا الى كلمه سواء بيننا وبينكم তোমরা এমন একটা কথার দিকে আসো যা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান এমন একটা কথার দিকে আসো যা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান سواءن مصدر তবে এটা مفاعل এর অর্থে بما انا مستبين এইটা হলো মূল কথাটা এরপরে কথাটা হলো না বা আজান আর এবং আমাদের কেউ কাউকে এবং আমাদের কেউ কাউকে আল্লাহ কে ছেড়ে রব বানাবে না আল্লাহ আল্লাহ করবো আল্লাহর সঙ্গে কাউকে শরীর করবো না এই কথাটা একদম পরিষ্কার আর পরের কথাটা এটা তারিজ করা হইতেছে এটা তারা করে আর এটা আগের দুই কথার খেলা ওলা আদনা বা আদান আর বাবা মেহদুন ইহ যে আমরা দ আহবার হলো আর রোহবান হলো যাদের মধ্যে এলিম গালেব না ইবাদত গালেব রোহবান তো দেখো তাদেরকে যে কথাটা দিকে দাওয়াত দিচ্ছেন সেই কথাটার মধ্যে প্রথম দুইটা কথা তো তারা মেনে নিতেই পারে হ্যাঁ ঠিকই তো আমরা তো এইটাই দাবি করি কিন্তু তিন নম্বর কথাটা এখানে বলা হয়েছে যে তোমরা এই কথার মধ্যেও আসো এই দেখো এই কথার মধ্যে তাদের আপত্তি থাকতে পারে না যে আমাদেরকে যে দাওয়াত দিচ্ছেন যে আমরা যেন কেউ কাউকে রব না বানাই আমরা কি বানাই নাকি এটা বলতে পারে না তারা আমরা বানাই নাকি তো এ দ্বারা কি বুঝা গেলো বোঝা গেলো যে এই যে রব বানানো। এটা ইচ্ছে করে বানাতে হবে এটা কোনো জরুরি না আর রবাহিনকে রব বানাবার দ্বারা যেই মানে যেটা এটার যে একটা মায়না যে আল্লাহকে রব বানানোর অর্থই হল যে আল্লাহ তাল্লাহর হুকুম থাকবে সবার উপরে আর সবার হুকুম থাকবে আল্লাহর হুকুমের অধীন যত হুকুম আল্লাহর হুকুমের অধীন হবে মুফেক হবে সেটা মানবো যেটা অধীন হবে না সেটা মানবো না এইটা হলো আসলে মাকামটা এখন যদি কেউ রব্বুল্লাহ আলমিনের জায়গায় অন্য একজনকে এমন ভাবে অন্য একজনকে সে এমনভাবে অনুসরণ করে তার হুকুমটাই সে মেন ধরে রাখছে এই তার হুকুমের সামনে যদি রব্বুল্লাহ আলমিনের হুকুমও আসে বিপরীত তাহলে ওটা বাদ ওরটা মানে কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী তাহলে সে ওই ব্যক্তিদেরকে সে রব্বানিয়ে ফেলল এখন একটা বিশেষ কোনো ব্যক্তিও হইতে পারে বা বিশেষ কোনো সম্প্রদায় হইতে পারে যে তাদেরকে এমনভাবে মানতেছে যে এদের হুকুমের সামনে যদি আল্লাহর হুকুমও আসে তাহলে এই একটা মানে আল্লাহটা মানে না তাহলে এই যে এই লোকটা এই সে যেন আল্লাহকে বাদ দিয়ে রব্বানিয়ে ফেলল যদিও এই বানানোটা সে ভালো নিহত করতেছে কিন্তু এই এটাকে সে রব্বা নিয়ে ফেললো রব্বা নিয়ে ফেললো তারা এটা স্বীকার করবে না স্বীকার করবে আচ্ছা বলো তোমাদের আর বাবরা যে জিনিসকে হারাম বলতো সে যদি আল্লাহ তা আল্লাহ হালালা করে থাকে তোমরা কি সেটা হালাল হারাম মানে করত না হ্যাঁ করতাম তোম এটাই হলো তাদের ইবাদতো তোমরা করো তাদেরকে রব্বানিয়ে নিচ্ছ দেখো এই তাহলে মানে এই কথাটা এখানে আল্লাহ ছাড়া সেই ব্যক্তিটাকে বসানোটা এটা যদি ইচ্ছা করে বসাই অথবা কার্য তে এমনই কার্য তো এমনই কার্য এমনই যে সামনে যদি আল্লাহর একটা হুকুম আসে আর অন্য একজন একটা ব্যাখ্যা আসে তাহলে একদম ওয়াজে হলো আমি ওটা না থাকিও কোন একজন বিশেষ ব্যক্তির জামাতের মধ্যেও আছে কথাটা যে মারিয়ামকে তারা রব্বা নিয়েছে এটাতে একটা হলো যে রসিবনে মারিয়ামকে তারা ইবনুল্লাহ বলে তারা রবের আসনে বসাইছে তো পূজা করতো তারা এ দ্বারা গেল আগের থেকেও আছে অর্থ আদিব না পূজা দ্বারা রব মানে শুধু পূজা করা না এবাদত মানে শুধু পূজা না। এই মৌজুটার উপরে ওনার একটা কিতাব আছে উর্দুতে গুল দাস্তায় দাও আপনি দেন্লাউ তারা যদি মুখ ফিরিয়ে নেয় আহিতিমুন তোমরা সাক্ষী থাকো যে আমরা আল্লাহর অনুগত এই আয়াত থেকে যে পূর্বের আয়াত থেকে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো যে দাওয়াত দেওয়ার একটা তর্জ সেটা হলো যে যদি এমন কোন ফরিককে দাওয়াত দেওয়া হয় যাদের কিছু জিনিস যে দাওয়াত দেবে তার কিছুদা দাওয়া দেনেওয়ালার সাথে মিলে না আর কিছু মিলে তাহলে যতটুকু মিলে অতটুকু করা আপনিও মানেন এই কথার মধ্যে আসেন এই কথার মধ্যে এলে মানে যে কথাটা সে নিজের থেকে দাবিও করে যে আমি এটা এটা ওই কথাগুলোকে যদি তাকে মানে সে যেগুলোকে দাবি করে এগুলোর উপরে তাকে ভালো করে দেওয়া যায় তাহলে সে নিজের থেকেই ওই বাকিগুলো বাদ দিয়ে ফেলবে বাকিগুলো অটোমেটিক বাদ দিয়ে দেখো ওরা যদি এই কথার উপর এসে যায় যে আমরা আল্লাহর ইবাদত করবো এবং আল্লাহ করবো না এবং আমরা বানাবো না এই কথার তার মানে হলো যত বাতিল তারা দাবি করে আসলে ওই দাবিগুলো যেগুলো দাবি করে মনে কর পাঁচটা দাবি করলে দেখা যাবে তার মধ্যে তিনটার মধ্যে আমরা একমত আছি কিন্তু তিনটারে তারা যথাযথ যেভাবে মানা দরকার এইভাবে তারা মানে না তারা মানে না মনে করো যত মুসলমানদের মধ্যে যত বাতিল ফেরকা আছে রসুল সাল্লা ভাই আলিয়া এর্তেবা আমাদেরকে করতে হবে আমরা রসুলের এতেবা করি এই কথাটা কে না বলে কে না বলে কোরআন শিবা আমাদেরকে মানতে হবে কোরআন হাদিস কোরআন মানতে হবে হাদিস শরীফে মানতে হবে এটা মেনে তারপর বাকি সবগুলো মানা হবে এই কথাটা কে না বলে সবাই বলে তো এই যে এই যে আমরা মোশারাক যেটা মুসাল্লাম এইটার উপরে তুমি একজন বালকের দাঁড় যে হ্যাঁ এই কথার উপরে আপনি জমেন যে কোরআন শিবা আমি মানবো হাদিস শরীফ মানবো এরপরে এইটার মোকাবেল যা আছে যতটুক মিলো অতটুকু মানবো যতটুকু না না এমন কিছু মানুষ দুর্নীতি থাকবে যে তারা আসবে না এই এখানে আসেনি ওরা বাকি তরজ হলো এটা যে জিনিসটার মধ্যে আমরা আপনার সবাই এক এটার মধ্যে আগে আসি এরপরে তারা যদি ফাইন তাওয়াল তারা যদি এটার উপর আসতে না তোমাদের কথা বলে যাও যে ঠিক আছে এবং বলতো তো এই তখন নজর হয়েছে تخاصمون في إبراهيم ثم را كنو ابراهيمের ব্যাপারে তর্ক করো বিযআমিকুম анনাহু আলা দীনিকুম যে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের ধর্মের অনুসারী ছিলেন ওয়া মা إلا من ওয়াল ইনজিল ইল্লা মিন বাদিহি অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পরে তাওরাত এবং انجিল অবতীর্ণ হয়েছে তো তো ইব্রাহিম আলাইহিস সালামের পরে তাওরাত এবং انجিল অবতীর্ণ হয়েছে বিযামানিন তাবি' বিল গালপর ওয়া বাদা আর হাজ ইব্রাহিম আল ইসলাম তোমরাই তো হা যুম ইয়াহ ইং তুম হা যুমা হে লোক সকল তোমরা এমন বিষয় নিয়ে তর্ক করো যে ব্যাপারে তোমাদের কিছুটা এলএম আছে খবর হইলো মানে আসলে এখানে তাদেরকে তাম্বি করার উদ্দেশ্য হইলো তোমরা যেটা জানো না সেটা কথা বলো কেন এই কথাটা বলার আগে দিয়ে তাদের মানসিকতাটাকে একটু রেয়াত করতেছে মানে একজনকে কোনো কিছু মানাইতে হলে প্রথমবারে যদি তাকে আক্রমণ করে ফেলা হয় মানবেই না এজন্য তাকে বলতে হয় যে আপনি করেন এটা এটা করেন এটা করেন এটাও করেন তে বলতেছে যে কিছু যে হাজত ঈসা এবং হাজর মুসা আলিসের ব্যাপারে তোমরা তর্ক করো এটা তোমাকে এলেম আসে এটা ঠিক আছে এই যে একটু হলো তাদের ইয়াটাকে মানসিকতা একটু রেয়াত করা হলো যে এইসা এবং মুসা আলিসের ব্যাপারে তোমরা তর্ক করো এটা তো ঠিক আছে এটা তোমাদের এলেম আছে যে ব্যাপারে ইবাহিম ইসলাম না ইয়াহুদি ছিলেন আর না তিনি তো ছিলেন হানিফান ইবাহিম ইব্রাহিম আলী ইসলামের অধিক ঘনিষ্ঠ ইব্রাহিম আলী ইসলামের ঘনিষ্ঠ হলো আল্লাহ তারা যারা ইব্রাহিম আলী ইসলামের জমানায় অধিকাংশ বিধানের ব্যাপারে যারা রসুল সালি হাসলামের উম্মদের মধ্যে ইমান এনেছে ছিলেন ইব্রাহিম নাসারা ছিলেন এটাতে এটা হতে পারে না যে পরে আসছে কিন্তু ইব্রাহিম আল ইসলাম যেই মতাদর্শের উপরে ছিলেন সেই মতাদর্শের উপরেই তা ইহুদীয়তের বুনিয়াদ হয়েছে এই মতদর্শের উপরে বুনিয়াদ মুসলিম ছিলেন না হয়তো ঈসা আলী ইসলাম মুসলিম ছিলেন না এইভাবে একটা ব্যাখ্যা দেওয়া যায় না না এই ব্যাখ্যাটা এই দেওয়া যাবে না কারণ ইব্রাহিম আলী ইসলামের দোশর মধ্যে সকল আহকাম ছিল এই আহকাম অধিকাংশ আহকাম এক সাইড হয়ে রসুল সাল্লাহ কাছে এসে গেছে ইব্রাহিম দুই ছেলে না ইব্রাহিম আল ইসলাম এখান থেকে ইসাক আর এদিকে ইসমাইল ইসাক থেকে হুকুম হাকামগুলো অনেক নবী আসছে এখানে আর ইসমাইল আল থেকে একদম একা পরে এক সাইড হয়ে রসুল সালসালামের কাছে আসছে ইব্রাহিম আসলামের ওখানে যত সারাই ছিল অধিকাংশ গুলো এক সাইড হয়ে হুজুর পর্যন্ত আসছে আর ইসাক আলিসের মাধ্যমে যেগুলো আসছে খুব কম আসছে একবারে পরিবর্তনটা অনেক বেশি হয়েছে আর ইব্রাহিম আসম ওখানে ছিল অপরিবর্তিত সেটা এক সাইড হয়ে ইসমাই আসমের ওয়াসেতায় রসুল সাল হাসলের কাছে আসছে এই ইব্রাহিম আসেমের ব্যাপারে বলতেছে হানিফা মুস্তিমা কথা বুঝছো